গত পর্বে আমরা প্রথম বাক্যের প্রথম শব্দ এলাম সম্পর্কে জেনেছি এই পর্বে আমরা ইনসা আল্লাহ আলোচনা করব এই বাক্যের পরের শব্দটি অর্থাৎ রাহিমা সম্পর্কে রাহিমা মহান আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন উসুল আসালাস লেখক এলাম রহিমা কাল্লা বাক্যের দ্বিতীয় শব্দ রাহিমাকাল্লাহ দ্বারা বোঝাচ্ছেন মহান আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন যাতে করে আপনি অর্জন করতে পারেন যা আপনি খুঁজছেন মহান আল্লাহ আপনাকে রহমত দান করুন যা কিছু আপনার জন্য ভালো তা অর্জন করার এবং যা কিছু ক্ষতিকর দ্বারা বোঝানো হয় মহান আল্লাহ যেন আপনার অতীতকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে আপনাকে হৃদায়ত ও হেফাজত করেন এসব কিছুই রাহিমাকাল্লাহ অর্থের অন্তর্ভুক্ত যদি আপনি রাহিমাকাল্লাহ। ও গাফার আলাক একত্রিত করেন তাহলে প্রতিটির আলাদা অর্থ থাকবে মাখফিরা বা মাখিরাত হল ক্ষমা আর রহমাদ এবং রহমত হল দয়া দুটোকে একত্রিত করা হলে এটি দুটো অর্থকে নির্দেশ করবে একত্রিত অবস্থায় মাখফিরাদ দ্বারা পূর্ববর্তী গুনার জন্য ক্ষমা এবং রহমাদ দ্বারা পরবর্তী গুণা সেগুলোর ফলাফল এবং শাস্তি থেকে নিরাপত্তাকে বোঝাবে কিন্তু যদি মাগফিরা অথবা রাহমার কথা আলাদা আলাদা করে উল্লেখ করা হয় তাহলে একটি উল্লেখ করলে অপরটির অর্থ প্রকাশ পাবে সুতরাং যদি মাগফিরার কথা উল্লেখ করা হয় তাহলে সেটা মাঘফিরার পাশাপাশি রহমার অর্থ প্রকাশ করবে একইভাবে যদি শুধু রহমা উল্লেখ করা হয় তবে তার মাধ্যমে মাঘফীরার অর্থ প্রকাশ পাবে অর্থাৎ এ দুটোর যে কোনো একটি শব্দকে পৃথকভাবে উল্লেখ করা হলে উল্লেখিত শব্দটি অন্যটির অর্থকেও ধারণ করবে সুতরাং কোন বাক্যে শুধু মাকফিরা বলা হলে তার দ্বারা রাহমাকেও বোঝানো হচ্ছে এবং কোন বাক্যে শুধু রাহমা বলা হলে তার দ্বারা মাকফিরাকেও বোঝানো হচ্ছে এক্ষেত্রে নিয়মটি কোন বাক্যে ইসলাম ও ইমান ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মটির অনুরূপ ইসলামের তিনটি পর্যায় আছে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম এখানে শুধু ইসলামের কথা বলা হয়েছে ইমানের উল্লেখ ছাড়াই সুতরাং এখানে ইসলাম শব্দটি দ্বারা ইমান ও এহসানের অর্থ প্রকাশ পাচ্ছে যখন কোনো বাক্যে এভাবে শুধু ইসলাম ব্যবহৃত হয় তখন তার মধ্যে ইমান অর্থটিও অন্তর্ভুক্ত থাকে আবার অন্য একটি আয়াতে শুধু ইমানের কথা বলা হয়েছে কওয়াতিল বলে আমরা ইমান আনলাম সুরা আল হুজুরাত আয়াত চোদ্দ যেহেতু এখানে শুধু ইমান শব্দটি উল্লেখ করা হয়েছে তাই এখানে ইমান শব্দটির মধ্যে ইসলাম এবং এহসানের অর্থটিও অন্তর্ভুক্ত আছে যখন কোনো বাক্যে ইসলাম ও ইমান একসাথে ব্যবহৃত হয় তখন তারা ভিন্ন অর্থ প্রকাশ করে যদি কোনো বাক্যে কেবল একটিকে উল্লেখ করা হয় তাহলে উল্লেখিত শব্দটি অন্যটির অর্থকেও ধারণ করে ঠিক একই নিয়ম মাগফিরা ও রাহমার ক্ষেত্রে প্রযোজ্য আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন এখন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক আপনি কি একজন অমুসলিমকে উদ্দেশ্য করে রাহিমাকল বলতে পারবেন লেখক এখানে রাহিমা কল্লা বলেছেন কারণ তিনি শেখানোর চেষ্টা করছেন যখন আপনি কোনো কাফিরকে সেটা হতে পারে কোনো কাফির আত্মীয় অথবা যে কোনো কাফির যখন আপনি কোনো কাফিরকে ইসলামের দিকে আহ্বান করবেন তখন আপনি কি তাকে উদ্দেশ্য করে বলতে পারবেন মহান আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন আমি ব্যাপারটা স্পষ্ট করে বলছি প্রথম পয়েন্ট হলো এ ব্যাপারে আলিমদের মধ্যে দ্বিমত নেই যে কাফির অবস্থায় মারা যাওয়া ব্যক্তির জন্য দোয়া করা যাবে না আপনি এমন ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন না আপনি বলতে পারবেন না যে আল্লাহ তার উপর রহমত করুন আল মাজমাউর পঞ্চম খণ্ডে ইমাম আন্না বলেছেন এ ব্যাপারে এইজমা আছে অর্থাৎ এ ব্যাপারে ঐক্যমত আছে আল ফাতোয়ার বারোতম খণ্ডে ইম্নতাইমিয়া রহম্লা বলেছেন এই বিষয়ে ইজমা আছে যে মৃত কাফিরের জন্য দোয়া করা নিষিদ্ধ তবে জীবিত কাফিরদের বেলায় কিছু কথা উল্লেখ করা প্রয়োজন আমি বিষয়টি পরিষ্কার করছি কোন মডার্নিস্ট কিংবা জাহিল যখন পূর্ববর্তীদের বইয়ে লেখা কিছু মন্তব্য দেখে তারা বলা শুরু করে দেখো অমুক অমুক আলিম বলেছেন যে মৃত কাফিরদের জন্য রহমতের দোয়া করা যায়জ আর যে হারে তাদের অবনতি হচ্ছে তারা হয়তো জীবিত কোনো কাফিরের ক্ষেত্রেও একই কথা চালিয়ে যেতে পারে আর এই জন্যই আলিমদের কাছ থেকে সৈয়ুকদের কাছ থেকে অলিম শেখা উচিত যেমন অনেক সময় আপনি কিছু বইতে মাকরু শব্দটি দেখবেন মাকরুহ অর্থ অপছন্দনীয় অনেক শাইক অনেক আলিম যেসব বস্তু বা কাজের ব্যাপারে মাকরু উল্লেখ করেছেন সেগুলো হারাম হিসেবে গণ্য করতেন অর্থাৎ তারা মাকরু শব্দটি ব্যবহার করেছেন এবং এর দ্বারা হারাম বুঝিয়েছেন যেসব আলিম এই নীতিটি গ্রহণ করেছেন তাদের বই পড়ার সময় যদি এই ব্যাপারটি আপনাকে জানিয়ে না দেয়া হয় তাহলে আপনি নিজে থেকে কিভাবে জানবেন আপনি বই পড়তে গিয়ে দেখলেন লেখা আছে জিনা ব্যভিচার অপছন্দনীয় বা মাকরু মদ হলো মাকরু আপনার অবস্থা কি হবে যদি আপনি শেকড় সম্পর্কে অজ্ঞ হন যদি সেই শাইকের লেখা ধাঁচের সাথে আপনার পরিচয় না থাকে অর্থাৎ ওই শাইক মাকরু বা অপছন্দনীয় শব্দের মাধ্যমে হারাম অর্থ ব্যবহার করেছেন এই নীতি সম্পর্কে না জানলে আপনি ব্যাপারটি সঠিকভাবে বুঝতে পারবেন না একটি ব্যাপার নিশ্চিত যখন আপনি কাফিরদের জন্য রহমাতে দোয়া করছেন তখন এটাকে এভাবে বুঝতে হবে যে এক্ষেত্রে রাহমা অর্থ হল মহান আল্লাহ যেন তাকে হৃদায়ত করেন আল্লাহ যেন তাকে পদ দেখান ফতহুল বাড়ির এগারোতম খণ্ডে আল হাফিজ ইবনে হাজার আল্লাহ সালানী রাহমাউল্লাহ এটা উল্লেখ করেছেন আমি এখানে ইবনে হাজার আলাহ সালানীর উল্লেখ করা সার মর্মের কথা বলছি এবং এ ব্যাপারে এটাই শ্রেষ্ঠ সার মর্ম তিনি তার সারমর্মে বলেছেন আপনি একজন কাফিরের হৃদায়তের জন্য দোয়া করতে পারেন আর যদি আপনি তার জন্য রহমতের দোয়া করেন তবে অবশ্যই আপনার দোয়ার পিছনে নিয়ত থাকতে হবে যে এক্ষেত্রে রহমত অর্থ হৃদায়ত সুতরাং যদি আপনি কোনো জীবিত কাফিরকে উদ্দেশ্য করে রাহিমাক আল্লাহ বলেন তাহলে আপনার নিশ্চিত হতে হবে যে তার শতভাগ এই নিয়তেই হতে হবে যে আল্লাহ তার উপর হৃদায়তের রহমত করুন এছাড়া অন্য কোন অর্থে অন্য কোন নিয়তে কোন জীবিত কাফিরকে উদ্দেশ্য করে রাহিমা মহান আল্লাহ আপনার উপর রহমত করুন এ কথা বলা যাবে না তবে উত্তম হল সরাসরি ও স্পষ্টভাবে এমনভাবে বলা যে আল্লাহ তাকে অথবা তাদেরকে হৃদায়াত দান করুক তবুও যদি আপনি এক্ষেত্রে অনুত্তম অবস্থান গ্রহণ করেন দ্বারাতে রাহমা শব্দটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নিয়তেই করতে হবে যে এখানে রাহমা অর্থ হল হিদায়তারির একটি হাদিসে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি আমার কমকে ক্ষমা করে দেন কারণ তারা জানে না তারা অজ্ঞ শাহাই বুখারির ব্যাখ্যা গ্রন্থ অমদাদুল কয় বদরুদ্দিন আলআনি রাহেমাহুল্লাহ রসুল্লাহ সাল্লামের এ হাজিসটির ব্যাপারে বলেছেন যখন তার কম কাফির ছিল তার ক্ষতি করছিল এবং তার উপর অত্যাচার চালাচ্ছিল তখন নাবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন বদরুদ্দিন আল আইনি রাহিমা উল্লাহ বলেছেন এক্ষেত্রে এ দু অর্থ হল মহান আল্লাহ যেন তাদেরকে ইসলামে প্রবেশের হৃদায়াত দেন যাতে করে তারা ক্ষমা পায় তাই আলিমরা ঠিক কি বোঝাচ্ছেন সেটা সঠিকভাবে অনুধাবন করা প্রয়োজন এবার আসা যাক কেন লেখক শুরুতে এলাম রাহিমা বলেছিলেন সে আলোচনায় হেকমা ও গভীর জ্ঞান সম্পন্ন আলিমগণ এ ধরনের বক্তব্যের মাধ্যমেই বক্তব্য শুরু করতেন এ কথার মাধ্যমে তিনি দোয়া করছেন ওই ব্যক্তির জন্য যে তার কথা শুনছে ও তার কাছ থেকে শিখছে এবং যে ভবিষ্যতেও তার বই পড়তে পারে তার জন্যও তিনি দোয়া করছেন এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা নিহিত আছে মানুষের কাছে কোনো বার্তা দেয়া ও পৌঁছে দেয়ার সময় দয়ালু ও সহানুভূতিশীল হওয়া আবশ্যক যাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন তাদের এটা বোঝানো অপরিহার্য যে তিনি তাদের জন্য আসলে হিদায়াত কামনা করছেন দাওয়া করার সময় আপনার মানুষকে বোঝাতে হবে যে আপনি তাদেরকে অন্ধকার থেকে উজ্জ্বল আলোর দিকে নিয়ে যেতে চান একজন দায়ী তার হাসির মাধ্যমে মন জয় করেন এটা হল অন্তরের চাবি আপনার দাওয়ার মধ্যে রহমত থাকতে হবে এটা হতে পারে হাসির মাধ্যমে অথবা প্রশংসার মাধ্যমে কোনো শব্দের মাধ্যমে কারো পিঠে হাত বুলিয়ে দেওয়ার মাধ্যমে আজ অনেককে দেখলে মনে হয় দাঁত যেন আউরার অংশ অনেকের আচরণ এমন যে দাঁত ঢেকে রাখা যেন পর্দার অংশ কথাটা হাসির না আসলেই কিছু মানুষ এমন দাওয়া হয় হিকমা, ভদ্রতা ও নম্রতার মাধ্যমে আপনি চাবি ছাড়া তো ঢুকতে পারবেন না রাহমত হলো মানুষের মন জয় করার চাবি মহান আল্লাহ তার একশো উনষাট নম্বর আয়াতে বলেছেন আর আপনি যদি লুক্ষ ও কঠোর চিত্তের হতেন তাহলে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত যদি খোদ নাবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের জন্য এ কথা প্রযোজ্য হয় তাহলে চিন্তা করুন অন্য সবার ক্ষেত্রে কি হতে পারে নবী মুহাম্মদ সাল্লি সাল্লামের ক্ষেত্রে মহান আল্লাহ যা বলেছেন একজন দায়ীকে তা অবশ্যই মাথায় রাখতে হবে এবং দাওয়ার ক্ষেত্রে নবী সাল্লাহ আলিহ্লামের মতই হতে হবে তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তাঁর নিকট খুবই কষ্টদায়ক তিনি তোমাদের কল্যাণকামী মুমিনদের প্রতি করুণা বড়ই দয়ালু সুরা আত্মা আয়াত একশো মহান আল্লাহ তা নাবির ব্যাপারে বলেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি তোমাদের প্রতি দয়ালু, সহানুভূতিশীল যিনি তোমাদের ব্যাপারে চিন্তিত যিনি তোমাদের পরিণতি নিয়ে দুশ্চিন্তা করেন যিনি তোমাদের সর্বোত্তমটাই দিতে চান উসুল্লা সালাসার লেখক যখন রাহিমা কাল্লাহ বলছেন তখন তিনি এমন এক সময়ের মানুষদের উদ্দেশ্য করে বলছেন যখন মানুষ ছিল অজ্ঞতা বিদায় ও শিরকে নিমজ্জিত কবর পূজা যখন ছিল ব্যাপকভাবে প্রচলিত এবং অতি সাধারণ নিয়ম এর বিপরীতে সঠিক পথে থাকাটাই ছিল সেই সময় নিয়মের ব্যতিক্রম সেই ব্যক্তি জ্ঞানী যিনি হেকমাসম্পন্ন এবং যিনি জানেন যে সত্য কিছুটা শক্ত সত্য তেতো এবং অনেক সময় হজম করা কঠিন বিশেষ করে যখন কারো দাদা পর্দাদারা যে বিষয়ের উপর ছিল সত্য যদি সেটার বিরুদ্ধে যায় যেহেতু সত্য শক্ত ও গ্রহণ করা কঠিন তাই একজন দায়ীকে অগ্রসর হতে হয় হিকমার সাথে তাই কঠিন আচরণের সাথে কঠিন দাওয়া মেশাবেন না আপনি কি দুটো কাঠিন্যকে এক করতে চান দাওয়ার কাঠিন্যের সাথে নিজের আচরণের কাঠিন্য মেলাবেন না কিছু লোক আছে কয়েকটা হাদিস পড়েই মানুষকে কাফির খারেজি সহ মাথায় যা কিছু আসে বলা শুরু করে দেয় হোসাইন আল কারাবিসি ছিলেন গ্রিক দর্শন চর্চা করা একজন বিদায়াতি অথবা মুক্তা দেওয়া ফ্যালাসিফা কিংবা গ্রীক দর্শন চর্চাকারীদের বৈশিষ্ট্য ছিল তারা বুদ্ধিবৃত্তিক ভাবে সবকিছুর ব্যাখ্যা করার অর্থাৎ রেশনালাইজেশন করার চেষ্টা করত তারিক বাগদাদে বর্ণিত আছে আর শাহে রাহমাহুল্লাহ একবার বাগদাদে গেলেন এবং আল কারাবিসি আর শাহের বাগদাদে আসার কথা জানতে পারল বিভিন্ন জায়গা থেকে লোকজন আশাফে কে দেখতে আসছিলেন তো আল কারাবিসি তার বন্ধুদের বললেন চলো আমরাও গিয়ে আশাফে কে দেখে আসি ফালাসিফা বা গ্রিক দর্শনের চর্চাকারীরা খুব বাকপটু হতো তাদের কথা হতো খুব সুন্দর এবং খুব কৌশলী তাদের কোরআন এবং হাদিসের ঈম ছিল না তাই তারা তাদের কথার জাদু ব্যবহার করত তো আল কারাবিসি বললেন চলো আশরাফেয়ের কাছে গিয়ে তাকে নিয়ে কিছুটা মজা করা যাক আলকারা বিশি আশাফি রাহেমাহুল্লার কাছে গেলেন এবং স্বভাব সুলভ চাঁচা ছোলা ভঙ্গিতে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলেন তারা কি জন্য এসেছে কি করছে আশাফি ভালোভাবেই জানেন তিনি এটাও জানেন যে চারপাশে অনেক মানুষ আছে তিনি চাইলেই তাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারতেন তিনি কয়েকজন ছাত্রকে বলতে পারতেন তাদের বের করে দেওয়ার জন্য তিনি লোকজনকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারতেন কিন্তু তিনি চুপচাপ তাদের প্রশ্ন শুনলেন তিনি ধৈর্য ধরে তাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন আয়াতের পর আয়াত হাদিসের পর হাদিস একটির পর একটি সালাফদের উদ্ধৃতি দিতে থাকলেন যতক্ষণ না তিনি তার ঐল ও আদবের মাধ্যমে তাদেরকে অভিভূত করে দিলেন জানেন সর্বশেষে এই দর্শনবিদ এই বিদায়ই এই বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যাকারীরা কি বলল তারা বলল আমরা ত্যাগ করলাম এবং আশা অনুসরণ করলাম তারা গিয়েছিল তাকে নিয়ে মজা করার জন্য তিনি চাইলেই তাদেরকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারতেন কিন্তু তিনি ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর তার মাধ্যমে এমন কিছু মানুষকে হৃদায়াত দান করলেন যারা পরবর্তীতে সে সময়ের শ্রেষ্ঠ ইমামদের অন্তর্ভুক্ত হয়েছিল রাহমতের ফলাফল দেখেছেন আর কাছে অন্তরের চাবি ছিল এবং বার্তা পৌঁছে দেয়ার তাই আমি এর আগের ক্লাসগুলোতে এই আয়াতগুলো আমি লুথকে দিয়েছিলাম হেকমা ও জ্ঞান সুরা আল আম্বিয়া আয়াত চুয়াত্তর ওয়ালাম্মা হুয়াস্তা হু হুকমা যখন মুসা যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন তখন আমি তাকে পাচ্ছে। এই বাক্যে শব্দটির ব্যবহার হল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমা উল্ল অংশ এভাবেই মানুষের মন ও মস্তিষ্ককে আয়ত্তে আনা যায় রাহিমা কল্লাহ যদি আপনি কারো সাথে দ্বিমত পোষণ করেন তারা মুসলিম আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন এ থেকে শিক্ষা গ্রহণ করুন এবং নিজেকে বিনীত করুন নিজের আপনি জানেন কি এখানে কোন ব্যক্তি বলছেন জানেন কোন ব্যক্তি রহমতের জন্য দয়া করছেন এই মানুষটি দয়া করছেন যার ব্যাপারে দুইশো বছরের বেশি সময় ধরে অপবাদ দেওয়া হয়েছে কটু কথা বলা হয়েছে এবং তা আজও চলছে কোরআন ও সুন্নার অনুসরণকে পুনরুজ্জীবিত করার কারণে যে ঝড় তার জীবদ্দশায় শুরু হয়েছিল তার ধুলো আজও স্থির হয়নি আজও মানুষ তার বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে তার ব্যাপারে কথা বলছে এবার তাহলে চিন্তা করুন আজও তার বিরুদ্ধে যে আক্রমণ চলছে সেগুলোর মাত্রা তার জীবদ্দশায় কিরকম ছিল অথচ এত সব কিছুর পরেও তার বিরোধিতাকারীরা তার লেখা চিঠি ও লিফলেটগুলো পড়বে এটা জানার পরেও তিনি বলেছেন মহান আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন একজন দায়ীর মধ্যে সঠিক আদব ও মুখে হাসি থাকা প্রয়োজন তার আচরণ এমন হওয়া উচিত যাতে করে তিনি মানুষের জন্য আনন্দের উৎস হন তার সাথে কথা বলা তার সাথে মত বিনিময় করা যেন মানুষের জন্য সহজ হয় এমন ব্যক্তি প্রকৃত দায়ী এবং এগুলোই প্রকৃত দায়ীর বৈশিষ্ট্য একটা হাসি হয়তো আপনার অন্তরকে আপনার বক্তব্যের প্রতি উন্মুক্ত করে দিবে। রাহিমা কল্লাহ দ্বারা বোঝানো হচ্ছে আমি আপনার কল্যাণের ব্যাপারে চিন্তিত এবং আমি চাই আপনারা এই বিষয়গুলো অবগত হন আছে, যদিও সেটা হয় তোমার ভাইয়ের সাথে হাসে মুখে সাক্ষাৎ জরিদ ই আব্দুল্লাহ আলাহ বলেছেন এই বর্ণনা সহিহী মুসলিমে আছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহ্লাম কখনো আমাকে দেখেছেন কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে হাসেননি এমনটা হয়নি এই ছিলেন নাবি মোহাম্মদ সাল্ল আলিহ্লাম যার অনুসরণ আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে তিনি হাসি মুখে কথা বলুন কিংবা ভ্রুকুটির সাথে কথা বলুন তার প্রতি যা নাজিল হয়েছে তা তিনি মিষ্টি ভাষায় প্রকাশ করুন কিংবা রুক্ষ ভাষায় আমরা বাধ্য তার অনুসরণ করতে সাল্ল আলিহাল্লাম আমার বা আপনার অনুসরণ কারো জন্য তাই হেকমা ও উত্তম আচরণের সাথে এই দাওয়া পৌঁছে দিন এমন ভাবে যা অন্তরে স্বাচ্ছন্দ্য ও কোমলতার পরিচয় দেয় সুনান আর তির্মিতিতে আছে আবদুল্লাহ ইব্দুল হারিস মা রু আহাস্লাম দেখুন একজন সাহাবি বলছেন আমি নাবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক মুচকি হাসতে আর কাউকে দেখিনি আপনারা চিন্তা করুন যখন একজন মুসলিম হাসি মুখে তার ভাইকে অভ্যর্থনা জানায় একজন মুসলিমা হাসি মুখে অথবা সদয় ভাষায় তার বোনকে অভ্যর্থনা জানায় এগুলো অন্তর চাবি পিঠে হাত বুলিয়ে দেয়া একটি আলিঙ্গন এসবই হল অন্তর খোলার চাবি সত্যিকারের মুচকি হাসি তাড়াতাড়ি আসে আর ধীরে ধীরে মিলিয়ে যায় আর যেগুলো নকল সেগুলো আসতে অনেক সময় নেয় কিন্তু মুহূর্তের মধ্যেই হারিয়ে যায় মুনাফেকের একটি নিদর্শন ও বৈশিষ্ট্য হল মুমিনদের প্রতি তাদের ধারালো জিহ্বা এবং ভ্রুকুটি আর কাফিরদের প্রতি ঠিক তার বিপরীত আচরণ আল্লাহ সব তাল কুরআনে সুরা আল আহ ১৯ নম্বর আয়াতে বলেন سَلَقُوكُم بِأَلْسِنَةٍ حِدَادٍ أَشِحْحَةً عَلَى الْخَيْرِ وَأَدْبَرْ جَخُن بِبَدْ تُولَي جَاي تَخُن تَارَ دْحَنْ شَمْبَدْ لَا بھیر آشَاي تو ما دير شاته باق جاتوری تے عبوتیر نحوئ منافق را تا دير جیبه دھار دائے ار تا مومن دے دیکھ باڑی دائے انو دیکھ دا الرسول এবং যারা তাঁর সাথে আছে তারা অবিশ্বাসীদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে দয়ালু সুরা আলফাত আয়াত ২৯। এটি হলো মুমিনদের স্বভাব আর মুনাফিকদের স্বভাব হল ঠিক এর বিপরীত একজন দায়ী হলেন একজন ডাক্তার তাকে মোকাবেলা করতে হয় মন ও আত্মার সমস্যাগুলোর সাথে আধ্যাত্মিকভাবে শারীরিকভাবে না একজন দায়ী বুক চিড়ে হৃৎপিণ্ড নিয়ে চাপাচাপি শুরু করে দেন না তিনি আধ্যাত্মিকভাবে মানুষের অন্তরের সমস্যার সমাধানের চেষ্টা করেন তাই দাওয়া করতে হলে কিভাবে সঠিকভাবে মানুষের অন্তর খুলতে হয় আপনার তা জানতে হবে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আগে আপনাকে চাবি খুঁজে বের করতে হবে যেমনটা আগেও বলেছি এ দাওয়া গ্রহণ করা মানুষের জন্য কঠিন তাই এর সাথে নিজের লুক্ষ তাকে মিশাবেন না আপনার দাওয়া মানুষকে নিয়েই আর অনেক সময় মানুষের মন জয়ের জন্য তাদের প্রশংসা করতে হয় সালাতের শেষে নামাজের শেষে আমরা যে দোয়ারাটা পড়ি সেটা জাবাল রাসুল উল্লাস শিখিয়ে দিয়েছিলেন আপনারা কি মনে করেন রাসুল উল্লাহ সাল্লিহাসাল্লাম হঠাৎ মুআজের কাছে এসে বললেন সালাতের পর এটা পড়বে না তিনি মুআর কাছে আসলেন এবং বললেন ইন্নি ওহিবুকাইয়া মু আমি তোমাকে ভালোবাসি আলহ্লাম জবাল রাজি আল্লাহআ কে তারপর বলেন যখন একই ভাবে রসুল্লাহআলা আনহুকে পেয়ামাইল বা তাহাজুদের সালাত আদায় করতে বললেন তখন তিনি প্রথমে ইবনু অমর রাজি আল্লাহ তাল আনহুর প্রশংসা করলেন আর তারপর তাকে তাহাজুদের সালাত আদায়ের কথা বললেন প্রশংসা করলেন এবং তারপর আমলের জন্য উৎসাহিত করলেন আর এটাই হল হেকমাসীল এবং সফল দায়ীদের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এরই সাথে আমরা এই বইয়ের প্রথম বাক্য এলাম রাহিমা আলোচনা শেষ করলাম বারক আল্লাহ এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশির মিডিয়ার ফেসবুক পেজ ডবল কম